জাবির ইবনা আবদুল্লাহ রদিলাহতালাহুতে বর্ণিত যে নাবি সাল্লাহাম বলেছেন সফর থেকে রাতে প্রত্যাবর্তন করে গৃহে প্রবেশ করবে না যতক্ষণ না অনুপস্থিত স্বামীর স্ত্রী ক্ষুর ব্যবহার করতে পারে এবং এলোকে স্ত্রী চিরুনি করে নিতে পারে রাবি বলেন রসলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার কর্তব্য সন্তান কামনা করা সন্তান কামনা করা উবায়দুল্লাহ রহমাতুল্লা আলহি ওহাব রহমতুল্লা আল্লাহ থেকে জাবির রদিলাহ তালাহন এর সূত্রে নবী সাল্লাহ আল্লাহলাম থেকে সন্তান অন্বেষণ শব্দটি উল্লেখ করেছেন